সপ্তদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও শ্রী রাধিকা তত্ত্ব জন্ম মৃত্যু মৃত্যুত্ত্ব পণ্ডিতজি বসিয়া আছেন তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক শ্রীরামকৃষ্ণ সহস্যে মাস্টারের প্রতি বলিলেন খুব ভাগবতের পণ্ডিত মাস্টার ও ভক্তেরা পণ্ডিতজিকে একদৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বললেন আচ্ছা জি যোগমায়া কি। পণ্ডিতজি যোগমায়ার একরকম ব্যাখ্যা করিলেন শ্রীরামকৃষ্ণ রাধিকাকে কেন যোগমায়া বলে না পণ্ডিতজি এই প্রশ্নের উত্তর একরকম দিলেন তখন ঠাকুর নিজেই বলিতেছেন রাধিকা বিশুদ্ধ সত্য প্রেমময়ী যোগমায়ার ভিতর তিনগুণই আছে সত্য রজহ তম শ্রীমতির ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই মাস্টারের প্রতি বলিলেন নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে সে বলে সচিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায় সচিদানন্দ নিজে রসাচ্ন করতে রাধিকার সৃষ্টি করেছেন সচ্যিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন সচ্যিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রীমতীরূপে আধেও নিজের রস আশ্বাদন করতে অর্থাৎ সচ্চিদানন্দকে ভালবেসে আনন্দ সম্ভোগ করতে তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে রাধা জন্মগ্রহণ করে চোখ নাই অর্থাৎ এইভাব যে এ চোখে আর কাকে দেখব রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ कृष्ण खेलार छले राधार आशामी चो हाथ दीछामी बालकर प्रति बिली देखे छोटे चोखे हाथ दे पंडित जी ठाकुरर का विदाय लईते पंडित बलिली बाड़ी जाकृष्ण स्स्नेहिलें किु हाथे हो पंडित बलिल बजार बड़ मंदा है रोजगार नहीं পণ্ডিতজি কি অতক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন দেখো বিষয় আর ছোকরাদের কত তফাত এই পণ্ডিত রাত দিন টাকা টাকা করছে কলকাতা এসেছে পেটের জন্য তা না হলে বাড়ির সেগুলির পেট চলে না তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয় মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন কিন্তু ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন নাই ইচ্ছা করলেই ঈশ্বরেতে মন দিতে পারে ছোকরারা বিষয়ীর সঙ্গ ভালোবাসবে না রাখাল মাঝে মাঝে বলতো বিষয় লোক আসতে দেখলে ভয় হয় আমার যখন প্রথমেই অবস্থা হলো তখন বিষয় লোক আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করতাম দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল রাত দিন একসঙ্গে থাকতাম একসঙ্গে শুয়ে থাকতাম তখন ষোলো সতেরো বৎসর বয়স লোকে বলতো এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো তাদের বাড়িতে দুজনে খেলা করতাম তখনকার সব কথা মনে পড়ছে তাদের কুটুম্বেরা পালকিচড়ে আসতো বেয়ারাগুলো হিঞ্জোরা হিঞ্জোরা বলতে থাকত শ্রীরামকে দেখবো বলে কতবার লোক পাঠিয়েছি এখন চানকে দোকান করেছে সেদিন এসেছিল দুদিন এখানে ছিল শ্রীরাম বললে ছেলেপিলে হয় নাই ভাইপোটিকে মানুষ করছিলাম সেটি মরে গেছে বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে চোখে জল এলো ভাইপোর জন্য খুব শোক হয়েছে আবার বললে ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপর উপর পড়েছিল এখন সে শোকে অধীর হয়েছে আমি তাকে বলি খেপি আর শোক করলে কি হবে টি কাশি যাবি বলে খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে তাকে ছুঁতে পারলাম না দেখলাম তাতে আর কিছু নাই ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলিতেছেন এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়াইয়া আছেন। ব্রাহ্মণী বিধবা তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হইয়াছিল মেয়েটির স্বামী রাজা উপাধিদারী কলিকাতা নিবাসী জমিদার মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন তখন সঙ্গে সেপাই সান্ত্রি আসিত মায়ের বুক যেন দশ হাত হইতো। সেই একমাত্র কন্যা কয়দিন হইল ইহালোক ত্যাগ করিয়া গিয়াছে ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপর বিয়োগ জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলেন ন্যায় ছুটে ছুটে ঠাকুর কৃষ্ণকে দর্শন করিতে আসিতেছেন যদি কোনো উপায় হয় যদি তিনি এই দুর্যয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন ঠাকুর আবার কথা কইতেছেন। শ্রী রামকৃষ্ণ ব্রাহ্মণীয় ভক্তদের প্রতি বলিলেন একজন এখানে এসেছিল খানিক্ষণ বসে বলছে যাই একবার ছেলের চাঁদমুখটি দেখি গে আমি আর থাকতে পারলাম না বললাম তবেরে শালা ওঠ এখান থেকে ঈশ্বরের চাঁদমুখের চেয়ে ছেলের চাঁদমুখ মাস্টারের প্রতি বলিলেন কী জানো ঈশ্বরই সত্য আর সব অনিত্য জীব জগত, বাড়ি ঘর দার ছেলে পিলে এসব বাজিকরের ভেলকি বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ লাগ লাগ ঢাকা খুলে দেখো কতকগুলি পাখি আকাশে উড়ে গেল। কিন্তু বাজিকরি সত্য আর সব অনিত্য এই আছে এই নাই কৈলাসে শিব বসে আছেন নন্দী কাছে আছেন এমন সময় একটা ভারী শব্দ হল নন্দী জিজ্ঞাসা করলে ঠাকুর এ কিসের শব্দ হলো। শিব বললেন রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো। নন্দি জিজ্ঞাসা করলে এবার কিসের শব্দ শিব হেসে বললেন এবার রাবণ বধ হলো, জন্ম মৃত্যু এসব ভেলকির মতো এই আছে এই নাই ঈশ্বরই সত্য আর সব অনিত্য জলই সত্য জলের ভুরভুরি এই আছে এই নাই ভুরভুরি জলে মিশে যায় যে জলে উৎপত্তি সেই জলেই লয় ঈশ্বর যেন মহাসমুদ্র জীবেরা যেন ভুরভুরি তাতেই জন্ম তাতেই লয় ছেলে যেমন একটা বড় ভুরভুরির সঙ্গে পাঁচ ছটা ছোট ভুরভুরি ঈশ্বরই সত্য तापर कूपे भक्ति कैमन लाभ करा जा चेष्टा कर शोक किको चुप करिए अच्छे ब्राह्मणी तबी आसी श्रीरामकृष्ण ब्राह्मणी प्रति स्नेह तुम एखे बड़ धूप क्या ये गाड़ी को आज ज्योष्ठ मासे संक्रांति बेला प्राय तीनटा चार्ट ভারী গ্রীষ্ম একটি ভক্ত ঠাকুরকে একখানি নূতন চন্দনের পাখা আনিয়া দিলেন ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন বাবা ওং তৎসৎ কালি এই বলিয়া প্রথমেই ঠাকুরদের হাওয়া করিতেছেন তাহার পরে মাস্টারকে বলিতেছেন দেখো দেখো কেমন হাওয়া মাস্টারও আনন্দিত হইয়া দেখিতেছেন